আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক লোক আসি কয় কখন হবে কেয়ামতের খবরটা একটু দেন কেয়ামত কবে হইব আমার একটু জানাই দেন আল্লাহ রসুলি তোমার কেয়ামতের খবরের কি দরকার এটা হলো বিনা দরকারি খবর তোমার কেয়ামত কবে হইব এটা জানার দরকারটা কি নবী সাল আসছেন কেয়ামতের প্রথম আলামত প্রকাশ হয়ে গেছে নবী সালাম আসছেন মানে দূরে নাই হবে কাছাকাছি চলে আসছে নবী সালাম বলেন তাইনে আমি কেয়ামত এরকম কাছাকাছি তাহলে নবী সালাম আসছেন মানে কেয়ামত এসে গেছে আবার খবর লওয়া দরকার কোন মাসের কয় তারিখে কত সালে কোন সময় কেয়ামত হইব এই খবরের তোমার দরকারটা কি বরং তোমার জাহান্ন থেকে বাঁচব কেমনে আমি জান্নাতি হব। তোমার দরকার হলো এই খবর নেওয়া এই প্রস্তুতি নেওয়া অনেক ভাই দেখবেন নিজের চিন্তা করে না নিজের খবর নাই মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে যেই সময়টা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত আরেক বাইয়ের সমালোচনা নিয়ে ব্যস্ত এই সময়টা যদি আমার নিজেকে নিয়ে চিন্তা করতাম আমি নিজে মুখলে বান্দা হয়ে যেতাম আল্লাফাকুম ও ইমানদারেরা তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হও নিজেকে নিয়ে ব্যস্ত হও নিজের চিন্তা করো। আমার এখন যদি আমার আজকে রাত্রে মৃত্যু এসে যায় তুমি তো চিন্তা করবা এইগুলা নিজের চিন্তা কোন খবর নাই আরেকজনের কার কোনখান্তি দোষ ত্রুটি আছে কে কি করছে না করছে এটা নিয়ে দিন ব্যস্ততা এই ব্যস্ততার কারণে कारण मूल कह प्रश्न इमान सम्पृक्त सम्पृक्त से ग्रश्न करना प्रश्न कर खाली अमुखी कीमुख की, की गुलाज महापीले शुद्ध अमुक कामुक मुश्रिक अमुक मुनाफे অমুকের গালি বিরুদ্ধে প্রচার কি করছে আর একজন কাহ আমার অসুবিধে কি তার হিসাব সে দিবে আমি বাঁচছি কিনা আমার ইমেন্ট ঠিক আছে কিনা আগে এটা চিন্তা করা দরকার এই জন্য আল্লাহ রসুল সাহাবিকে ও সাহাবি তুমি তোমার নিজের চিন্তা করছো আমি তেমন কিছু আমার জন্য প্রস্তুতি নিতে পারিনি তবে একটা প্রস্তুতি আমি খুব ভালো করে নিয়ে রেখেছি আমি আমার আল্লাহ রবিনে করি আমি আল্লাহ রসুল আল্লাহ রসুল এই কথাটা শুনে এত খুশি হলেন। নবী সালাম বললেন আন্ত ও সাহাবি তুমি যাকে মহব্বত করো যাকে ভালোবাসো তোমার হাসর নসর কিয়ামত তার সাথে হবে সুবহানাল্লাহ তোমার হাসতটা তার সাথে হবে যাকে তুমি محبت করো এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফা মা ফারাহনা বিশাইয়িন মা ফারাহনা بقাউল النبی صلی اللہ علیہ আন্তামানের এই কথাটা শোনার পরে যত বেশি খুশি হয়েছি আল্লাহ বলে দিলেন আন্তামতা তুমি তার সাথে থাকবা যাকে তুমি মোহব্বত করো আমরা সবাই মহব্বত করি আল্লাহ রসুল বলে দিলেন তাদেরকে যদি মহব্বত করো তোমার হাসর তোমার নসর তাদের সাথে হবে ও আমল বিহিম অথচ তাদের আমলের দ্বারে কাছেও আমার আমল নাই